তিনি যেহেতু কৃত দাস হিসাবে ইহুদির ঘরে কাজ করছেন সেজন্য তিনি সাহাবিদের মতো ওনার পেছনে থেকে সময় দেওয়া শেখা মানে সব মেটাতে পারছেন না এমন কি বদর ও হদের যুদ্ধ হয়ে গেল সমস্ত সাহাবিরা সেখানে অংশগ্রহণ করলেন কিন্তু সালমান রাজি আল্লাহ আনহু পারলেন না কারণ তার মালিক তাকে অ্যালাউ করল না এক পর্যায়ে নবী করিম সাল্লাম বললেন সালমান রাজি আনুকে। ক্যা থে বিয়া সালমান তুমি মোকাতব হিসাবে চুক্তি করিবের সঙ্গে চুক্তি কর কি পরিমাণ তাকে তুমি মূল্য দিলে তোমাকে স্বাধীন হওয়ার সুযোগ করে দেবে তুমি স্বাধীন হওয়ার জন্য কিতু দাস থেকে মুক্তি পাওয়ার জন্য তার সঙ্গে একটা কন্টাক্ট করি দিলে কি এগ্রিমেন্ট করলে সে তোমাকে মুক্তি দেবে তখন তিনি বললেন যে আমি তার সঙ্গে যে কথাবার্তা হলো সে অনেক শক্ত আমাকে চুক্তিতে বাধ্য করল সেটা হচ্ছে আমি গাছের চারা লাগাবো। এগুলো শুধু লাগাইলে হবে না এগুলো তাজা হয়ে উঠে সবগুলো টিকেছে এই পর্যায়ে আসতে হবে আর এর সঙ্গে আরো চল্লিশ উকিয়া চল্লিশটি রোপ্য মুদ্রা দাম দিতে হবে চল্লিশ রোপ্য মুদ্রা আমি তাকে দিতে হবে নগদ টাকার মতো তো চুক্তি করে তিনি আসলেন শুনে রসুল্লাহ সব সাহাব্দিকে বললেন আহ তোমাদের ভাইটাকে তোমরা সাহায্য করো তাকে চারা দিয়ে সবাই এগুলো চারা কিনতে হবে কিনে তিনি নিজে পুঁতে গাছ লাগিয়ে মোটামুটি টিকে গেছে এই পর্যায়ে আরো চল্লিশ উকিয়ে দিয়ে ওনাকে বের হয়ে আসতে হবে তিনশোটি চারা পাওয়া সালমানের পক্ষে তো সম্ভব না সহজে আর ওই লোক সুযোগ নিয়েছে তার সঙ্গী সাথীরা সবাই চারা নিয়ে আসলো কেউ তিরিশটা চারা নিয়ে আসলেন কেউ বিশটা কেউ পনেরোটা কেউ দশটা এইভাবে প্রত্যেক সাহাবীরা চেষ্টা করলেন কিছু কিছু চারা দিয়ে দিয়ে তিনশোটা চারা নিয়ে আসতে এরপরে সব প্রায় চারা জোগার হয়ে গেল রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন এবার সালমান তুমি গর্ত খুঁড়ে ফেলো চারা লাগানোর জন্য যখন গর্ত তিনশোটি গর্ত খোড়া শেষ হবে আমার কাছে আসবে আমি নিজের হাতে চারাগুলো রোপণ করব। তিনি রোপন করলেন খবর দিলেন তিনশটি গর্ত খুড়ে রসুল্লাহ সাল্লি সাল্লাম নিজের হাতে এসে তিনি তিনশোটি চারা লাগিয়ে দিলেন এই রেওয়ায় পাওয়া রেতে একটা চারা মরে গিয়েছে আর কেউ লাগিয়েছে নাকি একটা তো একটা নাকি অমর আদিউল লাগিয়েছিলেন সেটা মরে গিয়েছিল যাই হোক এই রেওয়ায় আসে তিনশোটাই রসুল্লাহাম নিজে লাগিয়েছেন লাগানোর পরে আমি আসলাম কয়েকদিন পরে যখন চারাগুলো টিকে গেল বোঝা গেল যে টিকে গেছে আমি বললাম চারা তো লাগিয়ে দিলাম তিনশোটা আলহামদুল্লাহ লাগিয়ে দিলেন এখন তার যে নগদ পয়সা দেওয়ার কথা মুদ্রা এটা কিভাবে দেই তিনি বলে যে আচ্ছা থামো ইনশাল্লাহ আমার কাছে বাইল মালে যখন কিছু জন্ম হয় আমি ইনশাল হলেই তোমাকে খবর দেব তো একবার তিনি খবর দিলেন ওনাকে যে স্বর্ণের একটা গোলাকার ডিমের সাইজের মতো একটা তখনকার এরকম টাকা পয়সা ছিল কিসের সোনার উপর গেনি সোনার মতো আছে না। এরকম বিভিন্ন সাইজের ছিল তো একটা সিনি যেটা অনেকটা ডিমের মতো করে প্রস্তুত করা এই একটা তিনি আমাকে ডেকে দিলেন যখন বায়তের মালিটা জমা হয়েছিল তো এটা হাতে নিয়ে রসুল ডাকলেন বললেন যে চুক্তি করা আস আমি যখন আসলাম তিনি আমার হাতে এটা দিলেন স্বর্ণের ডিমের মতো এই গিনিসাটা আর বললেন খুদ্ সালমান এটা দিয়ে তোমার তার যে অর্থনৈতিক পাওনা টাকা পয়সা দিয়ে যেটা শোধ করার কথা সেটা শোধ করে দিয়ে আসো আমি সেটা হাতে নিলাম আর বললাম তিনি বললেন আমার হাতে দিয়ে খোদ হা ফাইনাল তুমি নিয়ে যাও আল্লাহ এটা দিয়ে তোমার সগ্র শোধ করে দিবেন তো সালমান বলেন আমি পরে এটাকে ওজন করলাম ও ওজন করে দেখলাম ঠিক চল্লিশ উকিয়ার যে মূল্য হয় সেই পরিমাণ মূল্য এই সোনার গিনি মধ্যে পাওয়া গেছে আমি তাকে পে করে দিলাম আর আমি আজাদ হয়ে মুক্ত স্বাধীন হয়ে চলে আসলাম এরপর থেকে রসুল্লাহ সাল্লামের পেছনে থাকার সুযোগ আমি কখনো আর মিস করিনি তারপরেই আসলো বাদের ওহদের পরে খন্দকার যুদ্ধ সেখানে তিনি শরিক হয়ে গেলেন এবং আপনারা জানেন এক আসবে খন্দক্ষ যুদ্ধে সালমান আল ফারেসি রাজ নবী করিম সালাম গ্রহণ করেছিলেন মোদিনার চতুর্দিকে পরীক্ষা খনন করার পরামর্শটা সালমান আল ফারিসি ওনার ই জার্নি টু ইসলাম ইসলামে আসার এই যাত্রা পথে খুঁজতে খুস্তে তিনি তো কৃতদাস হয়ে গেলেন তাই না স্বাধীন মানুষ ছিলেন কিন্তু কৃতদাস হলেন একজনের কৃতদাস ছিলেন না বিক্রি হতে হতে সতেরো হাত পাল্ট সতের জন মালিককে তিনি জাহনিটা করেছিলেন ইরান থেকে দিনকে পাওয়ার জন্যে আল্লাহ তালা দিনের মোহাব্বত দিনের আগ্রহ যার দিলে পয়দা করে দেন এটা তাকে সমস্ত ত্যাগ কোরবানি করতে প্রস্তুত করে দেয় কোন হেডিটেশন করেননি সুখ সন্তানের বাবার প্রিয় সন্তান বাবা মোটামুটি ধনশালী ছিলেন সব ছেড়ে চলে এসেছেন মা বাবা ছেলেমেয়ে সবকিছু ছেড়ে মা বাবা ভাই বোন ছেড়ে কিসের জন্য এসেছেন ইসলাম পাওয়ার জন্য আল্লাহ নবীর সন্ধান বের করার জন্য এই ত্যাগ কোরবাণী ইসলামের জন্য আমরা কত রকম করতে পারি নিজের একটু চাকরি বাকরি ইনকামের ক্ষতি হয়ে গিয়ে যদি ওনার ব্যাপারেই একসময় নবীকারের সামনে তিনি বসে আছেন এই সময় একটা আয়াত নাজিল হয়ে গেল সেটা সুরাল জুমার মধ্যে আছে সুরাল জুমার তিন নম্বর আয়াতের একটি অংশ হুম লাম হাকু বিহিম আর কিছু এখনো আছে যারা যারা এখনো সঙ্গে জয়েন করতে পারেননি এখনো তার মানে তিনি তখন কৃত দাস আসেন ওই অবস্থায় এই আয়াত নাজিল হল তো সাহাবি আবু হলাই রাজি আল্লাহন বলেন আমি সহ ওই বৈঠকে ছিলাম যখন এই আয়াত নাজিল হলো। আমি জিজ্ঞেস করলাম মান হুমিয়া এই যে আয়াতে বলা হয়েছে কিছু এখনো বাকি আছে যারা রসুল সঙ্গে পরিপূর্ণ ভাবে জয়েন করতে পারেনি কারা জবাব দিলেন না কিন্তু আবহাওয়া ছাড়েন না তিনবার জিজ্ঞেস করলেন কাদের উপলক্ষে কাদেরকে ইঙ্গিত করা হয়েছে আয়াতে তখন আর ওই বৈঠকে সালমান ফারসিও আছেন রসুল সাল্লাহ সালমান ফারসির গায়ে হাত রেখে বললেন এই যে এই লোক এই রকম লোকগুলো ধ্রুব থাকে এত দূরে জমিন থেকে কিছু লোক আল্লাহ জমিনে এমন আছে তারা দরকার হলে ওখান থেকে ইমানকে নিয়ে আসবে এই ইমান তাকে টেনে এনেছে মদিনায় ইরান থেকে সমস্ত আরব দেশে ঘুরতে ঘুরতে তিনি সেখানে পৌঁছেছিলেন সালমান করে দিয়েছেন যদিও কোন পরিবারের সরাসরি কোন সম্পর্ক নয় কিন্তু তিনি তাকে তাঁর মত মর্যাদা দান করেছেন কারণ দিনের জন্য তাঁর কোরবানি এবং ধৈর্য মানে চূড়ান্ত পরীক্ষা তিনি পার হয়ে এসেছেন আমরা যাবো যে গোড়াপত্তন হবে ইত্যাদি কিন্তু তার আগে এই যে হিজরত করে মদিনায় উনি আসলেন মদিনার দিকে পৌঁছে গেলেন মদিনায় যাওয়ার পথে জুমা পড়লেন মদিনায় পৌঁছলেন এই হিজরতটা উনি হিজরত করার পরে অনেক হিজরতের দরজা খুলে গেল অনেক সাহাবিরা পরে হিজরত করতে আসলেন তারা কিছুটা আটকে গিয়েছিলেন তারাও ফাঁক ফুঁকে দিয়ে চলে আসলেন হিজরত করার সাথে সাথে ইসলামের ইতিহাসে একটা পরিবর্তন শুরু হয়ে গেল নির্যাতনের কারণে ইসলাম আর বের হতে পারছে না একবার ইসলামকে চাপা দিয়ে রাখা হয়েছে মক্কায় তাই না ইসলাম তো সারা দুনিয়াতে ছড়িয়ে যাবে সারা দুনিয়ার জন্য আল্লাহ তালা ওনাকে পাঠিয়েছেন কিন্তু এরকম কোন পরিবেশ খুঁজে পাওয়া যাচ্ছে না যেই হিজরত হয়ে গেল এটা একটা বিশাল পরিবর্তন সৃষ্টি হয়ে গেল যারা ঐতিহাসিক এবং যারা বিজ্ঞ সিরাতের পন্ডিত তারা পর্যালোচনা করে বলেছেন হিজরতের সাথে সাথে শক্তির তার শক্তির যে ভারসাম্য ছিল মক্কায় সমস্ত শক্তি ছিল কোরআদের হাতে মোদিনা কিছুটা সম্মানিত লোকজনের জায়গা থাকলেও আরবদের ইতিহাসে এর এত ওজন ছিল না সমস্ত ওজন ছিল কাদের হাতে কোরআদের হাতে তারা ওই আরব দেশের হেজাজ এলাকার সবচেয়ে বড় তারা যেটা বলবে সবাই তাদের কথা শুনবে মদিনা সেই জায়গায় পৌঁছার মতই না কিন্তু আল্লাহ তালা দেখা দিল যে মদিনায় এনে আল্লা মনে দেনা অথরিটিটা মদিনায় নিয়ে আসলেন মহকালকদের হাত থেকে সেই ক্ষমতাটা খসে গেল আর তাই তো এক পর্যায়ে এই মদিনা কি হয়ে গেল নবী করিমসালাম ইসলামী রাষ্ট্রের কি হয়ে গেল রাজধানী হয়ে গেল ক্ষমতার কেন্দ্র হয়ে গেল এরপরে হল ইসলাম প্রসারের ক্ষেত্রে বিশাল বাধা দূর হয়ে গেল এখন যারা কিছুটা ইসলাম সম্পর্কে কনসিডার করছিল তারা করার ভয় ভয় ইসংকবল করতে না অন্যান্য কবিরা লোকগুলোও ভয় করতো কোরআসা আমাদের সবচেয়ে বড় কবিলা আরব দেশে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া একটু হিম্মতের দরকার তারা এটা করে উঠতে পারছিল না। কিন্তু আস্তে যখন একটা শক্তি প্রতিষ্ঠা হয়ে গেল তখন তাদের হিম্মত বেড়ে গেল যারা দ্বিধা দ্বন্দ্ব ছিল ইত্যস্ততা করছিল ইসলাম কবুল করবে কি করবে না কোরাইয়দের ভয়ে কিভাবে কি করবে তারা মোটামুটি হিম্মত পেয়ে গেলো তার ইসলাম কবুল করা শুরু করে দিল কি তাবুক তায়েফ এই সমস্ত বিভিন্ন কবিতার থেকে লোকজন মদিনায় এসে ইসলাম কবুল করার কাজ আস্তে শুরু হয়ে গেল এরপরে আরেকটা যেটা হলো যে মদিনায় এমনভাবে একটা সমাজ প্রতিষ্ঠা হয়ে গেল যেটা আরবদের মধ্যে একটা বিরাট বিপ্লব নিয়ে আসবে আরবদের মধ্যে শুধু যুদ্ধ হতো কবিলায় কবিলায় তাই না কবিলা কেন্দ্রিক সব কিছু। কিন্তু এই মদিনায় এসে কবিলার অস্তিত্ব আস্তে আস্তে করে কমছে রাষ্ট্রের অস্তিত্ব আধুনিক রাষ্ট্রের একটা ভিত্তি প্রস্তর স্থাপিত হয়ে গেল তাহলে পুরনো ওই কবিলার কালচারটা কমে আসলো এবং ওই কবিলা লোক এই যে কিছু ধর একদম রেইসিজম তাই না আমাদের কবিলার লোকেরা আমাদের সবকিছু জাতীয়তাবোধ এই ধরনের প্রচন্ড নো জাতীয়তাবোধ থেকে মুক্তি পেলো মদিনার মানুষগুলো আরব দেশের লোকগুলো ওই রাস্তা খুঁজে পেল এবং তার ফলে এই এখন কোন কবিলার বাসিন্দা এটা আর জিজ্ঞাসা করে না এখন সমস্ত যারা ইসলাম কবুল করেছে তারা এক উম্মার সদস্য হয়ে গেল ইহি উম্মা তুকুম উম্মা তম আহেদা তোমাদের এই উম্মত এক উম্মত আগে কোরাইশ গাতফান, হাওয়াজ তারা এক এক মানে আলাদা আলাদা জাতিসত্তা কিন্তু এখন জাতিসত্তা হয়ে গেল এই উম্মার জাতিসত্তা এবং বিভিন্ন কবির লোকেরা যখন জমায়েত হলো কেউ তখন এই প্রশ্ন আনো না তুমি অমুক কবিরের লোক তোমাকে আমি বেশি পছন্দ করি না এই কবিরার লোককে আমি পছন্দ করি এরকম আঞ্চলিকতা জাতীয়তা আমাদের এই সমাজে এখনো কিছু কিছু রয়েই গেছে মানে এক ডিস্ট্রিক্টের লোক আরেক ডিস্ট্রিক্ট এক থানার লোক আরেক থানার এক গ্রামের লোক গ্রামের এই যে না মাঝে মাঝে পান না দুই তিনজন মারা গেছে ওই কবিরার লোক ওই গ্রামের লোক এই যে ইসলাম এসেছে এগুলাকে ভ্যানিশ করে দিতে এগুলাকে উঠিয়ে দিতে নবী করিম সাল সাহেব সামনে রেখে মদিনা সমাজে আল্লাহ তালা নতুন সমাজ প্রতিষ্ঠা করে দিলেন তিনি কোরআনে আয়াত নাজলি করে দিয়ে বললেন ও আল্লাহ আল্লাহ আজিজ যে আল্লাহ এই মমিন গুলোর অন্তরের মধ্যে জোড়া লাগিয়ে দিলেন মায়া মোহব্বত সৃষ্টি করে দিলেন সম্পর্ককে মজবুত করে দিলেন তাদের অন্তর একে অপরের প্রতি খুব মায়া মমতার সম্পর্কে জুড়ে গেল আপনি যদি হে নবী দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে সব খরচ করতেন ব্যয় করতেন তাদের মধ্যে মহব্বত সৃষ্টি করতে ভ্রাতৃত্ব সৃষ্টি করতে আপনি পারতেন না কিন্তু আল্লাহ তালা এই কাজ করে দিয়েছেন তারা একে অপরকে মমিন হিসেবে এত মহব্বত করে অন্তরের মধ্যে কোনো ঘৃণা বিদ্বেষ রেসিজম জাতীয়তা আঞ্চলিকতা কিচ্ছু থাকে না এরপরে আসে আস্তে হাতে আসলো তখন তিনি সারা দুনিয়ায় চিঠিপত্রালেক পাঠিয়ে ইসলামের দাওয়া দিয়ে দেওয়ার কাজ শুরু করতে পারলেন আরবের বাইরেও তিনি পাঠানোর চেষ্টা করলেন এই দরদা খুলে গেল হিজরতের পরে এরপরে একটা আধুনিক রাষ্ট্রের যে ভিত্তি তাই তিনি সেখানে স্থাপন করলেন এখানে থাকল যে কবিলা তার ভিত্তিতে কবিলার আমির কবিলার হেড কবিলার প্রধান এইভাবে না হয়ে যদিও সেটা কিছু লিমিটেড স্কেলে ছিল কিন্তু মেইনলি একটা রাষ্ট্রের অস্তিত্ব হয় কি একটা জাতি এবং সেখানকার একটা ল্যান্ড একটা ভূমি আর সেখানকার একটা নেতৃত্ব তাই তিনটা জিনিসই তো একটা সরকার রাষ্ট্রের অংশ রাষ্ট্রের একটা আঞ্চলিক সীমা রেখা আছে একটা ভৌগোলিক অবস্থান আছে এবং ওই মানুষরা ওই লোকজন ওই রাষ্ট্রের নাগরিক হয় তিনটা জিনিস তো নাগরিক মানুষজন সরকারি পর্যায়ে দ্বারা দায়িত্বপ্রাপ্ত আর তিন নম্বর হচ্ছে ভৌগোলিক অবস্থান একটা টুকরা একটা জমিনের অংশ পরবর্তী পর্যায়ে তাই বিজয়ের পরে আস্তে আস্তে করে কাদেশিয়া বিভিন্ন যুদ্ধে অন্যান্য জাতির কাছে ইসলামের দরজা খুলে দিল এই জন্য হিজরতের অবদানের কারণে হিজরত মুসলমানদের ইতিহাসে ইসলামের ইতিহাসে একটি বড় একটি ঘটনা সেজন্যই জামানায় যখন ক্যালেন্ডার সন তারিখ ঠিক করার একটা পরামর্শ আসলো এর আগে আরবদের কাছে কোনো সন তারিখের কোন ক্যালেন্ডারের সিস্টেম ছিল না আমাদের কাছে বাংলা সন আছে এখন তাই না ইংরেজি সন আছে আর একটা হিজড়ি সন আছে আরবদের কাছে এগুলো কিচ্ছু ছিল না তারা বলতো যে ঘটনা ঘটনার বছর আগে তার জন্ম হয়েছে হাতি এইভাবে করে রেফারেন্স যাওয়া লাগত এখন যখন চিঠি পত্র থেকে যায় অমরাদের আনার সময় বিভিন্ন এলাকার লোকেরা বলে যে খলিফা আপনি চিঠি দেন যে কয় তারিখে দিয়েছেন কত তারিখের সার্কুলার এটা মানে কোন সময় আমরা বুঝতে পারি না এটা শন তারিখ দেওয়ার একটা সিস্টেম আবিষ্কার করতে পারেন কিনা আমরা বুঝবো আপনার কতদিন আগে দিয়েছেন তখন তিনি সাহাবিদ করলেন আমাদের সন তারিখ জোগাড় করি কোনটা নিয়ে যোগার করি কেউ বলেন নবী করিম সাল্লাহ জন্মের দিন থেকে ধরি তখন থেকে আমাদের বৎসর গণনা শুরু হবে কেউ বলেন যখন থেকে তিনি নবুয় পেলেন তখন থেকে এটা ধরি হিজরত হবে হিজরত এর গুরুত্ব এটা সাহাবিদের জীবনে ওনারা কিভাবে ফিল করেছেন আমরা এরপরে চলে যাই যে নবী করিম সাল্লা কোথায় উড়ের মনে আছে কোন সাহাবির ঘরে আবু আইবাল আনসারি রাজ্য সেখানে ছিলাম কিছু ঘটনা আমরা নিয়ে আসলাম ব্যাপারে তো তিনি খাওয়া দাওয়া তৈরি করে আবু আইবালের ঘরে ওনার রুমে পাঠাতে উনি খেলে তারপর বলেন উনি খেয়ে যতটুকুন থাকে ওনার হাতের বরকত তা আমরা পরে খেতাম এটা আমাদের প্র্যাকটিস ছিল যে ওনাকে দিয়ে দিতাম খবরটা তারপরে আমরা সেভাবে টাইম অনুযায়ী কিছুক্ষণ পরে খাবার নিয়ে আসতাম যে খাবার উনি টাচই করেন নাই ওনার হাতের কোন ছাপ নাই খান নাই উনি তা আমরা খুব চিন্তায় পরে গেলাম আমি খুব ঘাবি গিয়ে আসলাম ইয়ার কি অবস্থা আপনি আমাদের কি মুশকিল করে ফেললাম হাতের চিহ্ন থাকবে সে বরকত লাগবে তারপরে আমরা খাব তখন তিনি বললেন দেখো অন্য কিছু না ইনি ওয়াজারা ও না রাজ উন আমি ওই এক ধরনের কিছু হার তোমরা ইউজ করেছ ওই হারটা আমি খাই না কারণ আমি কিছু গোপন কথাবার্তা বলা লাগে হার হলো কি পেয়াজ রসুন এই যে পেয়াজ রসুন ওনার আবদায় একটু কাঁচা বা কাঁচার মতো করে কিছু সামহার ছিল তিনি এটা টাচ করেন নাই এই কারণে তো আবু আই বললেন আহ হার হুয়া পেঁয়াজ রসুন জাতীয় এগুলো কি খাওয়া হারাম না পেঁয়াজ গন্ধ থাকে ফেরেস কষ্ট হয় আপনি কাঁচা পেয়াজ কাঁচা রসুন খেয়ে আসলে পাশের লোকের নামাজে দাঁড়াইলে কেমন লাগে এই দুর্যান্ত লাগে তিনি এতটুকুন কষ্ট ফেরেস দিতে টাননি তারপরে আর সাহাবি আবু বলেন আপনারা যেটা কষ্ট হয় আমিও আর সেটা টাচ করব না তারপরে ঠিক এটা ছাড়াই খাবার দিতেন তবে কোন কোনো সময় শুধু আবু আইবেল আনসারি খাবার না সাহাবিরা পালা করে খাবার নিয়ে আসতেন কোন কোন দিন তিন চারজন খাবার নিয়ে আসতেন সাহাবিদের মধ্যে আনসারিরা অনেকেই শাসমন্ত্রী দেখা গেল যে আবু আইবাল আনসারির ঘরের মধ্যে অনেক সময় খাবার জমা হয়ে যেত তিনি অবশ্যই অন্য অন্য ব্যাচেলার সাহাবি যারা ছিল তাদেরকে ডেকে ডেকে খাওয়াই দিতেন তিনি এরপরে তিনি থাকলেন কিছুদিন ওনার ঘর বানানোর আগে আবু আবুল ঘরে কতদিন থাকেন তিনি কোন রেওয়ায় আসছে যে তিনি সেখানে ছিলেন এক মাস আর আরেকটি রেওয়ায়তে আছে তিনি ছিলেন সাত মাস তবে অনেক ঐতিহাসিক বলেন এক মাসের রেওয়া সঠিক কারণ তিনি লম্বা সময় থাকেননি ওনার ফ্যামিলিও চলে আসার কথা আছে বিধায় তিনি অল্প কদিনের মধ্যেই সেখান থেকে মুভ করেন মাসখানিকের পরে তিনি মুভ করেন এর ভিতরেই মসজিদের নওয়াবি এবং ওনার হুজরা বানানোর কাজ শুরু হয়ে যায় মাসখানিকের ভিতরেই। আবু আনসারী আনসার ইরাদ সম্পর্কে অনেক ঐতিহাসিক বলেছেন তিনি যে রসুল সাল এত নিজের ঘর বাড়ির ছেড়ে দিয়ে খাবার দাবার করে নিয়ে রেখেছেন এই জিনিসটা অনেক আবদুল্লাহ ইবিন আব্বাস আনহুমা যিনি নবীকার চাচা তো ভাই তিনি এটা মনে রাখছেন তো আবদুল্লাবিন আব্বাস আনহুমা তিনি এক সময় আলী রাজু যখন খালিফা গুফাতে ওনার রাজধানী নিয়ে গেলেন তখন তিনি আব্দুল আব্বাসকে দায়িত্ব দিলেন সিরিয়া আলাকার। বসরা আলাকার। বসরার আমির করে দিলেন ওনাকে কোন এক পর্যায়ে আবু আইবাল আনসারি গেলেন একটি হলিডে করতে বসরায় আবদুল্লাহিন আব্বাস রাজ আহনুর সঙ্গে করতে আসলে হোলিডে না মানে বেড়াইতে যাবেন ওনার ইচ্ছা হলো। যে আবদুল্লাহ আব্বাস তো নবী করিম সালামের ঘনিষ্ঠ করতেন সংস্পর্শাল ঘনিষ্ঠ আত্মীয়তার কারণে তাদের সঙ্গটা ওনারা খুব জরুরি মনে করতেন তো আব্দুল আব্বাস মদিনা থেকে চলে এসেছেন অনেকদিন হয়ে দেখেননি দেখতে এসেছেন তিনি বসরাতে এখন আহ আব্বাস তিনি কি করলেন তিনি সব কবুল করবেন আপনি যেভাবে খেদমত করেছেন মেহমানদের করেছেন আমাকে ওইভাবে খেদমত করা মেহমানদের আলাও করতে হবে আমার চা চাচা ভাই খেদমত করেছেন আমার দায়িত্ব আপনার খেদমত করার ওকে তারপর অনেক কিছু করলেন করে তারপরে মুদ্রা আমি দেনাদার আছি ঋণগ্রস্ত আছি তিনি বলেন যে আমি আপনাকে দিচ্ছি চল্লিশ হাজার দিলাম ঋণ শোধ করেন আর আপনি নিজের কিছু খরচ করেন আরো কিছু বেশ কিছু তো কোন ঐতিহাসিক বলেছেন যে আবু পাওয়ার জন্য কিন্তু আহ আব্দুল আব্বাস আল্লাহ আনোমা এই জন্য করলেন যে সুযোগ থাকলে কেউ যদি আপনার প্রতি একতরফা এসান করে আপনি সুযোগ পাইলে তাকে একটু করবেন না স্বাভাবিক কিন্তু তিনি মনে করেন আমি তো একটা হাদিস আমুল করেছেন যে হাদিসটা হচ্ছে কখনো তোমাদের প্রতি তোমাদের উপকার করে থাকে তোমার কোন খেদমত করে থাকে তোমাকে তোমার সুযোগ হলে তুমি তাকে এরকম করে দিও তিনি যদি এমন হয় সে যা করছে কিন্তু তুমি কিছুই করতে পারো তোমার নাই কিছু কর তাহলে কি করবো এখন তাহলে লাহু হাত তারা আন্না খাফা তুম তাহলে কমপক্ষে দোয়া করো। এত বেশি করে দোয়া কর তার জন্য এত দোয়া করি যখন তুমি যে আলহামদুলিল্লাহ আমার মনে হয় তার জন্য যথেষ্ট দোয়া তো তাহলে এই গেল কেউ আপনার উপকার করলে আপনার বাবার উপকার করেছে আপনার ভাইয়ের উপকার করেছে এই লোকটাকে পেলে আপনি কি করা দরকার তার উপকার করা দরকার তাদের অনেক হেল্প করেছে আপনি তাকে শুধু পালিয়ে হেল্প করেন এটা একটা ভালো জিনিস না হাল জাজাউল এহসানে ইহসান কেউ যদি এহসান করে তার এসান তার প্রাপ্য হয়ে যায় যদিও মানুষের দুনিয়ার জন্য করে না আল্লাহর কাছে পাবে তবুও যারা ফায়দা পেয়েছে তাদের উচিত সুযোগ পেলে সেটাকে মিট করার চেষ্টা করা এরপরে আমরা শুনেছিলাম যে নবী করিম সাল্লা সাল্লাম আবুআ আনসারির বাড়িতে থাকা অবস্থায় উনি কি করলেন ওনার ফ্যামিলি যারা মক্কায় রয়ে গেছে তাদেরকে নিয়ে আসার ব্যবস্থা করতে উদ্যোগ নিলেন তিনি পাঠালেন যায় যিনি মুক্ত করে দিয়েছিলেন তাকে আর আবু রাফে আরেকজন ছিলেন তাদের সঙ্গে দুটো উড় দিয়ে পাঠালেন আর পাঁচশো দেড় হামের মাত্র তাদের হাতে দিলেন যাতে করে নিরাপত্তার সাথে তার ফ্যামিলিকে কোন রকমে নিয়ে আসতে পারে দুইজনের মক্কায় পৌঁছে প্রথমে নিলেন ফাতে মারা জেলা আনাকে জোগাড় করলেন তাকে নিয়ে আসলেন এর আগে কিন্তু আলী রাধি আনহু চলে এসেছেন কুবা থাকা অবস্থাতে এরপরে উম্মে আইমন ওনার দুধমা ছিলেন হালিমার আগে পরে যিনি ওনাকে পরে দেখভাল করেছেন মায়ের মৃত্যুর পরেও দেখভাল করেছেন সেই উম্মে আইমান রাজি আনহা এই কয়জনকে নিয়ে উসামা আর জায়বিনা এই কয়েকজনকে নিয়ে আসলেন এরা দুইজন তখন মোশরেক আছে সে তার স্ত্রীকে আসতে দিল না তুমি যেতে পারবে না আর ওনার আরেক মেয়ে রুকাইয়া আল্লাহ আনহা তিনি ছিলেন চলে গেছিলেন হিজরত করে আবেগ নিয়ে সবাই তখন মদিনায় পৌঁছে গেল আর তাদের সঙ্গে আবার জার্নিতে যোগ দিলেন আবু বকর আদাল আবদুল্লাহ একজন আছেন উনি তার পিতার রেখে যাওয়া রেখে এসেছেন আবু বকারের ফ্যামিলিকে নিয়ে আসলো আবু বকারের স্ত্রী উম্মের উমান রাজিউল্লাহ আনহা এবং ওনার দুই মেয়ে আ এসা এবং আসমা আনহুমা এই দুইজনকে নিয়ে আবুকার আবদুল্লাহ তাদের সঙ্গে একই কাফেলায় যোগ দিয়ে চলে আসলেন তো আসমা আসলেন আসমা যখন আসেন তিনি বিবাহিত ছিলেন ওনার তিন সন্তান সম্ভব কোবা থাকা অবস্থায় তিনি পৌঁছে যান কোবায় পৌঁছেই ওনার সন্তান প্রসব করলেন এই সন্তান হলো ইসলামের মহাজেদের জীবনের প্রথম সন্তান তিনি একসময় মক্কার ক্ষমতা দখল করেন উমাই সঙ্গে তিনি বিদ্রোহ করে তার যখন সন্তান জন্ম হল আসমার সঙ্গে সঙ্গে রসুল উল্লাহ নিয়ে আসেন ওই সন্তানকে করে, নবীকার আবদুল্লাহিন এরপরে মদিনায় আসার পরে তিনি খবর নিলেন যখন মদিনায় পড়ছেন শপথ করেছেন এবং তিনি সবার আগে বায়াত করেছিলেন এবং তার কবিরা লোকদেরকে উৎসাহিত করেছিলেন খুবই হেল্পফুল এই খবর তিনি যখন নিলেন তিনি শুনলেন যে তিনি মদিনায় আসার আগে মাস আগে ওনার ইন্তিকাল হয়ে গেছে এবং তিনি তার পরিবার বলুন ইয়ারাসুল্লাহ তিনি তো জানেন আপনি আসবেন মদিনা হিজরত করে তার সম্পদের তিন ভাগের এক ভাগ আপনাকে দেওয়ার জন্য অসিয়ত করে গেছেন আরেকটি ওসিয়ত করেছেন যে আমার যখন মৃত্যু নিকটবর্তী হয়ে যাবে তখন তোমরা আমাকে কেবলামুখী করে দিও এর আগে কেউ জানতো না যে মৃত্যুর আগে কেবলামুখী হওয়া লাগে উনি নিজেই উনি শুনেন না এই রসিকুল্লাহাম থেকে নিজেই ওনার মাইন্ডে আসলো তিনি বললেন আমাকে কেবলামুখী করে মৃত্যুর আগে শুয়ে দিও এগুলা যখন উনি শুনলেন শুনে পরে বললেন আস আব ফেতরা সে তো আল্লাহ তাকে ফেতরা তান স্বাভাবিক ভাবে সুন্দর দিনের আন্ডারস্ট্যান্ডিং অলরেডি দিয়েছে আমার থেকে না শিখলেও ওইটা সে পেয়ে গেছে রাইট কাজ করেছে তারপরে তিনি বললেন যে না আমি তিন বাঘের এক বাক্সে ওসিয়ত করেছি বা আমার জন্য রেখে দিতে বলেছে আমি এটা না নিয়ে মেয়েকে দিয়ে দেব তারা এগুলো নিয়ে নে অথবা তিনি গিয়ে তার কবর ছানে গেলেন ওনার জন্য অনেক দোয়া করেন আল্লাহ তাল্লা কা আর হামু আফ খালু জান্ন আল্লাহ তালা আপনি তাকে মাফ করে দেন তাকে রহম করেন তাকে জান্নাতে প্রবেশ করে দেন আশা করছি আল্লাহ আপনি সেটা করবেন করেই ফেলেছেন এটা আমার আমার আছে এরপরে আমরা দেখি যে মদিনা যখন তিনি আসলেন আসার পরেই তো কিছু কিছু জ্বরে ধরল জ্বরের কথা আমরা শুনেছিলাম তাই না গত সপ্তাহে তাই না তখন তিনি দোয়া করলেন যে এই মদিনার জ্বর খেয়ে আল্লা তালা উঠিয়ে নিয়ে কোথায় ফেলে দিতে দোয়া করেছিলেন জহা নামক এলাকা সেটা একটা পরিত্যক্ত এলাকা সেখানে পানিটাও ভালো না মানুষের খেত না আর সেখানকার পানি তুমি চিন্তা করলে বিরান ভূমিতে ফেলে দিলে কোনো মানুষের ক্ষতি হবে না আল্লাহ যে আমি দেখতে পেলাম দেখেছি জানো রাঈ তু কাহনা ইমরা মিন আমি দেখতে পেলাম যে একটি কালো মহিলা মাথার চুলগুলো একবার এলোমেলো হয়ে অবস্থায় যেরকম করে পেরেশানি অবস্থায় হালাতে আছে এখান থেকে মদিনা থেকে বের হয়ে যাচ্ছে এই কালো মহিলা একেবারে তার চুল টুল পাগলের মতো করে উস্কু খুশক অবস্থায় হাত তাবে মাহিয়া আতিন মাহিয়া মানে জফার একটা এলাকায় সেখানে চলে গিয়েছে আমি স্বপ্নে দেখলাম যে এভাবে চলে গেল স্বপ্ন তখন ভেঙে গেল টু আনাতে নুকেলাইয়া আমি স্বপ্নের ব্যাখ্যায় বুঝতে পারলাম যে আল্লাহ জ্বর এখান থেকে আল্লাহ ওই বহিষ্কার করে দিয়েছেন এই জ্বর গেল এই সুরাতে জ্বর তাপ এই একটি কাফরি মহিলার বেশে চলে গেল এমনকি আয়সারা দিয়ে আল্লাহ যখন আসন মদিনা তিনি এসে তিনি জ্বরে আক্রান্ত হয়ে গিয়েছিলেন কাহিল হয়ে গেছে জরে একেবারে অবস্থা কাহিল পর আই তো আবাহুল খাদা আবুকার আহু ওনার পিতা মেয়েকে আদর করে মেয়ের গালে চুমো দিচ্ছেন কালা কেফা যা বুনাইয়া ও মেয়ে এটি আমার কেমন আছো তুমি মা আয়সার দিল্লাহ ফেস করলেন এরপরে মদিনাতে আসার পরে আল্লাহ তালার ইচ্ছা এক পর্যায়ে আবাহ আনহ প্রস্তাব দিয়ে আসলেন আয়সার দিল্নাকে ওনাকে সাদী দেওয়ার জন্য তো সাদী দেওয়ার প্রস্তাবটা আনলেন কিন্তু এর আগে আল্লাহ তাল রসুল্লাহ দেখিয়ে ফেলেছেন স্বপ্নে তো বীর পরে মালাম বললেন আল্লাহ আমাকে আই মিন হারির যে এক একবার রেশমি পোশাকের মধ্যে রেশমি কাপড় দিয়ে করে তোমাকে এভাবে ক্যারি করে নিয়ে আসছে আমাকে দেখাচ্ছে আমাকে এসে বলছেন এই হচ্ছে তোমার দিয়ে ঢাকা আছে আমি চেহারা খুলে দেখি তোমার চেহারা দেখা যায় তখন আমি মনে মনে বলি ফা ইকু ইম দেহ তখন আমি বুঝতে পেরেছি স্বপ্ন যে আল্লাহর কাছ থেকে হয়ে থাকে তাহলে নিশ্চয়ই আমার একদিন স্বাদী হয়ে যাবে আর তাই হলো ওনার বিয়ের খবর উপলক্ষে মা এসর আজ বলেন যে হঠাৎ করেই যখন আমার বিয়ের প্রস্তাব এসেছে আমি তো জানি না আমার সঙ্গে তখনকার জমান এইভাবে হয়তো আছে দিদির পিতামাতার কথা বাতা বলে তারপরে হ্যাঁ যে হঠাৎ আমি খেলাধুলা করছি আমার সঙ্গী সাথীদের সাথে দোলনার মধ্যে ওই যে মেয়েরা দোলনায় চড়ে যে গাছের মধ্যে লটকিয়ে দোলনা এটাকে কি বলে হ্যাঁ দোলনাই বলে আর কি এরকম করে যে ধাক্কা দেয় আমি খেলছি এবং আমি এমন অবস্থা আছি কয়েকদিন আগে আমার অসুখ হয়েছে অসুখে এমন হয়েছে মাথার চুল ও পড়ে গেছে তারপর ইতিমধ্যে আলহামদুলিল্লাহ কিছুদিন পার হওয়ার মাথার চুল গজে মোটামুটি এখন ভালোই হয়েছে আমি একদিন এরকম দোলনা দিয়ে খেলছি ঘরে নিয়ে আসছে আর আমি তো ওনার এই হঠাৎ করে আমাকে এভাবে ডাকা কি ঘটনা ঘটছে কি হতে যাচ্ছে আমি খুব আমার হাইবার শুরু হয়ে গেছে টেনশনে আসি ব্যাপার কি তারপরে কিছুক্ষণ পরে তিনি আমার তারা মুছে দিয়ে ভালো করে আমার মাথা রাধা আমাকে গোসল করে দিয়ে তারপরে তিনি ঘরে আবার নিয়ে এসে দেখি যে বসে আছে তিনি তখন সবাইকে বললেন ওকে তোমরা সুন্দর করে সাজিয়ে দাও তখন ওনাকে খবর দেওয়া হয়ে গেছে যে তোমার বিয়ে প্রস্তাব এভাবে এসেছে চলছে তারপরে তারা আমাকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দিল এরপরে রসুল সালামের সঙ্গে আমাকে ঘর করতে দেওয়া হল নবী করিম সাল্লাম ওনাকে কুনিয়ত দিলেন কুনিয়ত মানে কার মা কার বাবা এটাকে কুনিয়া বলে কেউ যদি সের নাম আবদুল্লাহ থাকে আর বল তাকে ডাকে আবু আবদুল্লাহ আর মাকে ডাকে উম্মু আবদুল্লাহ তো বলে যে আমি বললাম বের আসল্লাহ বের করে কথা আমার তো সন্তান নাই তা আমার কি কুনিয়া দিয়ে আপনি ডাকবেন বা লোকেরা ডাকবে তার মা আমি এই নামে ডাকবে মানে তুমি তো উম আবদুল্লাহ তুমি আবদুল্লাহ মা কোন আবদুল্লাহ ওই যে আবদুল্লাহ জুবাই তাকে কোলো করে নিয়ে আসছিলেন তখন দেখিয়েছিলেন উনি এবং উনি ওনাকে খুব আদর করতেন নবীকার এটা জানেন বলছে আবদুল্লা তোমার সন্তান কাজে তুমি উম্ম আবদুল্লাহ আয়সারা জেলা আনার সঙ্গে নবিকারি ইমস্লা অনেক ঘটনা আছে আমরা ইনশাল সিরাতের পরে যখন সম্পর্কে জানবো তখন আমরা সেগুলোকে আমরা আলোচনা করব আয়সার জেলা আনার সঙ্গে তো ওনার সবচেয়ে মানে ভালো সম্পর্ক সবচেয়ে সুমধুর সম্পর্ক ছিল তারপরে স্বামী মধ্যে মাঝে মধ্যে কিছু তো মন পাশাকুশি হয় না যেটা আমি প্রায় খোদ্ মধ্যে বলি কারি তো একদিন রসুল আলাম বললেন তুমি জানো আমি জানি আমি ত্যাপাই কোন সময় তুমি আমার প্রতি খুশি আছো তোমার মন ঠিক আছে আর কোন সময় তোমার মনে মনে রাগ আছে আমার ব্যাপার আমি সবটা পাই কেমন ইয়া আম্মাঈদা কুন্তি আর পড়ি না লাহাম্মদ যখন খুশি থাক কোন কথা প্রসঙ্গে তখন তুমি বলো মোহাম্মদ রবের কথম করে বলছি আর যখন তোমার মন খারাপ থাকে আমার ব্যাপারে কোন বিষয়ে তখন তুমি বলো লাব্রাহিম ইব্রাহিমের রবের কথম করে বলছি তখন তিনি বললেন হজল অল্লাহিয়া ইসমাক ঠিকই ধরেছেন আপনি যারা সুলাল্লাহ আপনার সঙ্গে বেশি বাড়াবাড়ি করি না খালি আপনার নামটা নেই না এসছে বলতে বেশি বাড়াবাড়ি করি না আবু বাকর আনহু মাঝে মাঝে খোঁজ খাওয়া নিতে আসছেন আসতেন এসে একদিন দেখলেন যে দুইজনের মধ্যে একটু কেমন জানি গরম গরম ভাব আছে কথা কাটাকাটি হয়েছে কিছু আয়সার মধ্যে স্বাভাবিক উঁচু স্বরে কথা বলতেছেন যেখানে আউকার আহ কত আজিম করেই কথা বলেন তাই না বা আয়সা মোটামুটি একটু চড়া স্বরে কথা বলতেছেন একটু মোটা গলায় বললেন তিনি বললেন এরকম করা বা এরকম চড়া আওয়াজে নবী করিম সালাম সাথে কথা বলো একদম নবীসালামু আহা নবী করিম সালাম এটাকে নর্মাল করে দিলেন না না না এটা তো স্বাভাবিক সেটা এমনকি ডাক করে নাই মানে বাবা বাবা তাতে নেগেটিভ কোন আইডিয়া না নেয় দেখলা রাধীল তোমার কিভাবে ডিফেন্ড করলাম তোমার বাবার কাছ থেকে ঢেকে দিলাম তারপরে এভাবে কয়েকদিন চলে গেলো এরপরে আরেকদিন আব্বার দিল্লা আনু এসেছেন এসে দেখলেন যে ঘরে ঢুকে পারমিশনে ঢুকছেন দেখেন যে রসুল আলী সাল্লাম এবং মা আয়সা দুইজনের বেশ ভালো মুডে আছেন একটু মুসকে হাসা হাসি করছেন কোন একটা কথা নিয়ে তখন আবর আনু বললেন ইয়ার্লা আশ্রে কানি ফি সিলুমা কামা আশা হার ইয়ার আপনাদের দুইজনের কি বিষয়ে এখন এত সুন্দর সন্ধি হয়েছে সেটার মধ্যে আমরা শরীর করেন যেভাবে আমি শুনলে ভালো লাগবে তো এতে শিক্ষা কি দেখেন আমরা অনেক সময় আমি নেকার খে বলে থাকি স্বামী স্ত্রীতে মন কষাকষি ঝগড়া ফাসাদ এগুলা কিন্তু আসলে একটা স্বাভাবিক জীবনের অংশ তাই না অনেক মানুষ যারা এটাকে স্বাভাবিক সঙ্গে যারা আমাদের এত সম্মানের মা তাদের সঙ্গে হয়ে যায় তাহলে আমাদের লাইফে আমাদের ছেলেমেয়েদের লাইফে কি ভাবে হবে না আজকেও প্রত্যেক দিন খবর আসে আজকে একজন বললেন যে তার স্ত্রীর সঙ্গে তার নিজের মা বাবার সমস্যা মা বাবা বলতেছে তাকে তালাক দিয়ে ফেলো তোমার জীবনটা বাবা খুব অশান্তিতে কাটবে এই তো একটি সমস্যা হলেই তালাক দিয়ে ফেল তো এইগুলো আসলে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় আছে এরপরে আমরা যাই যে এই মদ্দিনার নামকরণ নিয়ে এই মুদিনার নাম কিন্তু মদিনা ছিল না মদিনার নাম ছিল ইয়াসিরে। পরবর্তী পর্যায়ে তিনি এটা নাম দিলেন মদিনা এবং তিনি আরো নাম দিলেন তাইবা এবং হলো তাবাহ মোসল একটা হাজি এসেছে আল্লা কে নাম দিয়েছেন আর নবী করিম সাল্লাম আরেক সময় তাই বাহ শব্দ উল্লেখ করেছেন তিনি যখন তবুক থেকে মদিনায় ফেরত আসছিলেন তখন তিনি শাহাবিদকে বললেন হা দিহি আমাদের শহর দেখা দেয় এটা হচ্ছে দুটো শব্দ আসছে আরেকটা হাজি রসুল সাল্লাম ইয়াস বলতে নিষেধ করেছেন তিনি বলেছেন মানসাম্মিনা ইয়াসেফ ফল ইয়াস্তাক ফির্লাহ যে ব্যক্তি এখন থেকে মদিনার নাম মদিনা তো বলবে সে কাছে আল্লাহ চায় কারণ কেন গুণা হবে ওকে ইয়াসফের অর্থ হচ্ছে সামথিং যেটা মানে নিন্দনীয় খারাপ এই সেন্সে ইয়াসেফ শব্দের অর্থ আসে ওকে আর দুটো নামই দুটো অর্থই তা মক্কা বাসীদেরকে লক্ষ্য করে কি বললেন লা তাশ্রী বা আলাই কুমল ইং আজকে তোমাদের উপর থেকে আমি কোন ঘৃণ্য প্রতিশোধ নেব না মানি আমার হিংসাত্মক প্রতিবা তে এরপরে আমরা শুনেছি মদ্দিনার সজির সম্পর্কে যে উদ্দিনা দাল থেকে আল্লাহ হেফাজত করবেন মদিনার ইমান এভাবে ফেরত আসবে যেভাবে সাপ গর্তের মধ্যে ফেরত আসে মদিনার ব্যাপারে তিনি আরো কিছু দোয়া করেছেন বরকতের জন্য খাই জন্য মক্কার ডবল বরকত দিতে দোয়া করেছেন তাই না এখানে হলো আমাদের মধ্যে একটা আলোচনা হয়েছে যে মদিনার জন্য তিনি ডবল বরকত দিতে দোয়া করেছেন তাহলে কি মদিনার মর্যাদা মক্কার থেকে বেশি কিনা এটা নিয়ে কেউ কে ডিসকাশন করেছেন হারাম আর মসজিদের নবাবী দুটা আলাদা জিনিস মসজিদের হারাম অবশ্যই অনেক উপরে অনেক মর্যাদা এক লক্ষ হয়ে যায় এক রাখাতে আর মদিনা হয় এক হাজার কিন্তু মুর্শিদবাদ শুধু শহরের চিন্তা করতে গেলে কেউ বলেছেন মক্কা উত্তম কেউ বলেছেন মদিনা উত্তম এটা নিয়ে যথেষ্ট হয়েছে তবে শুধু বরকত দুনিয়া বিদিক থেকে বেশি বরকত পাওয়ার জন্য তিনি ডবল বরকতের দোয়া করেছেন মদিনায় কিন্তু অরিজিনাললি উত্তমর দিক থেকে স্টিল মক্কা উত্তম রয়ে গেছে এটা নিয়ে তার অনেক গুণ হয়ে যাবে কষ্ট দেবেন না কখনো দুর্ব্যবহার করবেন না মানুষ যে ব্যক্তি মোদিনার বাসিন্দাদেরকে কষ্ট দেয় এমনকি চূড়ান্ত পর্যায়ের কোন কিছু জঘন্য অন্যায় করে তাদের প্রতি আক্রমণ করে আল্লাহ তারা তাকে এভাবে তার অস্তিত্ব বিলোপ করবেন যেভাবে পানির মধ্যে লবণ রাখলে লবণের অস্তিত্ব বিলোপ হয়ে যায় আল্লাহ তাকে এভাবে হালাক করবেন আর যে এসেছে মান আখাফা আহাফা আহিন যে ব্যক্তি মদিনার বাসিন্দাদেরকে ভয় দেখায় আতঙ্কিত করে সে আল্লাহকে আতঙ্কিত করতে চায় পাঠানার লোকদের মধ্যে আতঙ্ক সন্ত্রাসের সৃষ্টি করে আলা তালা তার কাছে কোনো ওজর কোনো ধরনের খাহি আল্লাহ কবুল করবেন না এই জন্যই মোদিনার এত ফিরতের কারণে অমর কি দোয়া করেছিলেন এবং যে ব্যক্তি মদিনায় মরতে পারে চেষ্টা করে সে মোদিনায় মৃত্যুর জন্য চেষ্টা করুক কারণ যে ব্যক্তি মোদিনায় তার মৃত্যু হবে আমি তার জন্য সাফাত করব। তা বলে মানে বৃষ্টির খায়া মরবেন কিন্তু আত্মহত্যা করেন অবস্থা যদি আসে এই জন্যই অমর আহু আল্লাহ কাছে আল্লাহ রাসুখা সাল্লাম এই হাদিসের ভিত্তিতে তিনি দোয়া করলেন অমরুল্লাহ আহু যে আল্লাহ আমাকে আপনার রাস্তায় শহীদ হিসাবে মৃত্যু নসিব করেন আর মদিনার জমিনেই যেন আমার মৃত্যু হয়ে যায় আল্লাহ করিয়ে দিয়েছেন ওই ইরান থেকে আসা এক পার্শিক ওনাকে এটাক করে ইসান দিক থেকে স্টাব করে মৃত্যুবরণ করে আর তিনি শাহাদাতের মর্যাদা পান করেন মর্যাদা পেয়ে যান আর মুদিনের মৃত্যু নসিব হয়ে গেল আমরা মোটামুটি এবারে চলে আসতেছিদের নববীর ভিত্তি পস্তর স্থাপনের দিকে ইনশাল আগামী সপ্তাহে আমরা সেদিকে যাবো আবিল্লাহিক